বাংলা মানবতার সমাধান আহ্লাহ আল্লাহ অ اللهم محمد رسول الله محمدون رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله पृटीबी बांगलार दूर का सुप्रिय दर्शक श्रोता जा रहा पृथिवीर विभिन्न अवस्थान नियमित आयोजनभोग दूरदर्शन सामने बस आज सकल के जाना चीज आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता अपन सामने आकिदा विषय बस किचू आलोचना पर्वभित्तिक उपहार दिए आसु आजकल अष्टम जो विषयटी जेटा थे इमान भंग इमान नष्ट से मशरिक बंधुत्व रखा और मुसलिम बिुद्धे तरह सहयोगित देखें कत बड़ो गुरुत्वपूर्ण विषय आजकल ये आलोकपात करे समस्त प्राज्य आलेमे दिन हम सम्प्रचार केंद्रे तशरीफ एने तर संगे परिचय करिए दी শেখ আকরাম উজ্জামান বিন আব্দাল এসেছেন এবং আরো এসেছেন শেখ মাহমুদুল হাসন আসসালাম আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর শুক্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন ইমান ভঙ্গের অষ্টম কারণটি আমরা যেটা উল্লেখ করেছি বন্ধুত্ব রাখা এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করা আমরা আলহামদুলিল্লাহ আলা রসুল্লাহ আলিহি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার জন্য এখানে বসেছি সেটা হলো ইসলাম ভঙ্গের কারণ সমূহের অষ্টম কারণ এটা হচ্ছে কাফের মুশ্রেক যে কোনো অমুসলিমকে সাহায্য করা কোনো মুসলিমের বিরুদ্ধে সমাজ বা রাষ্ট্রের বিরুদ্ধে এই বিষয়টা এই ইসলাম ভঙ্গের কারণ তার কারণ আল্লাহ তবরকতলা আমাদের প্রতি যে দিন ইসলামকে খরচ করে দিয়েছেন দিন ইসলাম বাদে আর অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তিনি এই দিনকে বিজয় করার দায়িত্ব অর্পণ করেছেন যেমন সুরা শফের ভিতরে আল্লাহ বলছেন হুয়াল্লাজ হুদাউদ্দিন সেই জাত পাক যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে এবং হক দিন সহকারে সঠিক দিন সহকারে যাতে করে এই দিনকে সমস্ত দিন ধর্মের উপরে বিজয় করে দেন যদিও এটা অপছন্দ করে তাহলে দিন ইসলামকে বিজয় করা এটা হলো আল্লাহর কাম্য এটাই হল আল্লাহর দায়িত্ব যদি দিন আল্লাহ প্রদত্ত দায়িত্ব হলো দিন ইসলামকে অন্য দিনের উপরে অন্য ধর্মাবলম্বীদের উপরে বিজয়ী করে বলতে দেওয়া ইসলাম বাদ দিয়ে যত দিন আছে সবই তো বাতিল এবং নম্বর আয়াত থেকে জেনেছি তো যদি বিজয়ী করে দেওয়াটাই হলো দায়িত্ব সেখানে যদি আমরা ইসলামকে পরাজিত করার জন্য অন্য কাউকে সাহায্য করি মুসলিমদেরকে তো করার আপনি কিছু বলুন আলহামদুলিল্লাহ বিষয়টা অত্যন্ত বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় স্পর্শকাতর বিষয় এই জন্যে যে বর্তমানে আমাদের সমাজের বহু মানুষ আছেন যারা মুসজিদদের সাথে সুসম্পর্ক রাখছেন বন্ধুত্ব রাখছেন অথচ নামাজ পড়েন রোজা রাখেন হজ করছেন দিনের সমস্ত কাজের সাথেই তারা নিজেদেরকে জড়াচ্ছেন কিন্তু আবার অমুসলিমদের সাথেও সুসম্পর্ক রাখছেন বিশেষ করে আমরা যে ভাষার কথা বলি ওই অঞ্চলের মধ্যে আমরা দেখি বিশেষ এক ধর্মের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের সাথে অংশগ্রহণ করছেন বিভিন্ন ভাবে সাথে একদম কঠিন ভাবে রব আলী ইসাদ করছেন রব আলমিন এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে যারা ইয়াহুদিন আসারাদেরকে বন্ধু বলে গ্রহণ করবে এখানে একটা বিষয় উপলব্ধির সেটা হচ্ছে ইয়াহুদিন আসারা আহলি কিতাব বিভ্রান্ত তারা তাদের ধর্ম বিকৃতির মাধ্যমে তারা বিভ্রান্ত হয়েছে তাদের সম্পর্কেই রব্বুলি আলামিন বলছেন যে তাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে আর যারা সরাসরি শ্রিক করেন তাদের সম্পর্কে বিষয়টা কিন্তু আরও কঠিন এটাই স্পষ্ট আমরা যে বক্তব্য নিয়ে আজকে আলোচনায় আসছি সেই বক্তব্যের কথাটা রব্বুল আলমিনেরই কথা যে তাদেরকে যারা বন্ধুরূপ গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত তবে এই ক্ষেত্রে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের ব্যাপারগুলো একটু স্পর্শকাতর বলে আমরা একটু ব্যাখ্যায় যেতে হবে সেটা হচ্ছে সুরা আল মুজাহর সর্বশেষ আয়াতে আল্লাহ সুবাহ ইরশাদ করছেন আমরা জেনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অমুসলিম সম্প্রদায়ের সাথে তারা ইয়াহুদি হোক খ্রিস্টান হোক অথবা হিন্দু হোক কিংবা পত্তলিক হোক যেই ধর্মেরই হোক ইসলামের বাইরে তাদের সাথে সম্পর্ক যদি আমরা স্থাপন করি এই সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য এটাই যে কোনো মুসলমানকে পরাজিত করা অথবা কোনো ইসলামী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অথবা কোনো ইসলামিক চরিত্রকে অথবা ইসলামের কোনো বিষয়কে পদানত করার জন্য তাদের সাথে জোট বেঁধে কাজ করা মূলত এটাই বলা হয়েছে এখানে যেমন ইসলামের হিজাব সিস্টেম আছে যে কোনো জায়গায় হিজাব নিষিদ্ধের একটা আন্দোলন হচ্ছে কোনো ইনস্টিটিউটে অমুসলিমরা করছে মুসলমানও তার সাথে যুক্ত হয়ে ওই আন্দোলনে শরিক হলো তাহলে সে নিজেকে ইমানের বাইরে নিয়ে গেল তারা ইমান ভঙ্গ হয়ে গেল কারণ সে ইসলামের একটি বিষয়ের বিরুদ্ধে অমুসলিমদের সাথে জোর বেঁধেছে একইভাবে কোন দেশের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক শক্তি যারা অমুসলিম শক্তি আক্রমণ করতে যাচ্ছে সেই জায়গায় আরমি হিসেবে কোনো মুসলমান যুক্ত হল যাতে করে তারাও সে আক্রমণে অংশগ্রহণ করলো তখন সে নিজেকে ইমানের বাইরে নিয়ে গেলো তবে এখানে যে বিষয়টি আমাদের খেয়াল করল গেল ইমান ভেঙে গেল ইমানের গন্ডির বাইরে তিনি চলে গেলেন তবে এখানে খেয়াল রাখতে হবে ব্যক্তি পর্যায়ে আমরা অমুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রাখব যখন তারা আমাদের উপর আক্রমণাত্মক হবে না মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না তখন তাদের সাথে আল্লাহ বলেননি যে তাদের সাথে ভালো ব্যবহার করা যাবে না তার প্রমাণ সুরা বাকার আল্লাহ বলছেন কুল উলিনা সকল মানুষের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ তালা আরও সুস্পষ্ট করেছেন যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে কোনো যুদ্ধে লিপ্ত নয় এরকম ব্যক্তির সাথে তাদের সাথে ন্যায় বিচারের আচরণ করা সুন্দর আচরণ করা সামাজিকতা বজায় রাখা সেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে বাধা দিচ্ছেন না ইনলুল মুসিদিন যারা সুন্দর আচরণ করে ইনসাফ ভিত্তিক আচরণ করে অমুসলিমের সাথে ইনসাফের সাথে সুন্দর আচরণ করে সদ ব্যবহার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে এখানে অমুসলিমকে ঘৃণা করতে হবে ব্যক্তি হিসেবে ব্যক্তি পর্যায়ে সামাজিকভাবে সেটা নয় बर अमुसलिम जोट बेधे इसलम क्षति मुसलमान व्यक्ति समाजे जरा आज के देखा जाए खुद मामलि भाव तमुसलिम जोट बेधे मुसलमान क्षति साधन कर गुरुत्वपूर्ण अनेक विषय बिुदे ता एकजोट ह गुरुत्वपूर्ण एक विषय हलो नारी और पुरुष मध्य शालीनता बजाय रख কিন্তু আজকাল নারী এবং পুরুষ যৌথভাবে নানা ক্ষেত্রে কাজ করতে গিয়ে অশালীন পর্যায়ে যখন যায় কোনো ওলামা বা ইসলামকে যারা পছন্দ করেন তারা তো আর প্রতিবাদ করেন এই প্রতিবাদের বিরুদ্ধে अवदमन कर मुसलमान और मुस्लिम जोट बेधे जा भाचन इसलमर बिुद्धे परोक्ष भावी सहयोगी कर इसलमे ब হাসানবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা উপলব্ধি করলাম যে কখনো কোনো অমুসলিমের সাথে একাত্মতা প্রকাশ করা যাবে না এমনি সামাজিক বলায়ে অ্যাজ এ ম্যান বা মানুষ হিসাবে আমরা পরস্পর পরস্পরের যতটুকু এহসান যতটুকু আপনার সদ্ ব্যবহার একে অপরের প্রতি পাওনা সেটা করতে পারবো তাহলে আসুন বিষয়টিতে আমরা সতর্ক হই আমরা ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে ইনশাল্লাহ যত সময় হাজির হবো ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ मा रजियाल्ला अनु होते वर्णित रसुल्लाह सल्लाहमें हे hey, बत्स तुम्हें बिस्मिल्ला डाना खाओ एजर सम्मुख थे खाओ सही बुखारी सप्तम खंड खाद्य अध्याय्द हादिस संख्या पांच हजार तीन सौ छियातर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 देखते कुरान भो भावे बुझार जन्म की ज्ञान रखा जरूरी जानते हम देख সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতি কালীন সময়ে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম নওয়াকিদুল ইমান शुरोन में एक विषय हमान भंगेर कारणसमूहर दस ट कारण उल्लेख कर प्रथम जरा स्मरण रेखेन ते मे पड़े एर अष्टम नम्बर कारणटा सूजोग्य आलोचकमंडल के विश्लेषण शुनल जन किमाना भंग मश्रिका बंधुत्व रखा किंबा को উদ্দেশ্য করে বলছিলেন তিনি এমন কাউকে পাবেন না ব্যাপার স্পষ্ট যারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুল বিশ্বাস করে মানে যারা মোমিন এমন কোনো মমিনকে আপনি পাবেন না তার মানে হচ্ছে পরবর্তী যে কথাটা রবীন্দন বলতে চাচ্ছেন তাদের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে তারা কিন্তু মমিন না যারা এই আচরণে যারা এই এইরকম গুণে গুণান্বিত হবেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধে লিপ্ত তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা আমি এই কথাটাই বলছিলাম যে সুসম্পর্কের ব্যাপারে আমাকে দেখতে হবে যে যেই ব্যক্তি মের সাথে যুদ্ধে লিপ্ত বা যুদ্ধের মনোভাব সে ক্ষতি থাকলে সচেষ্ট সাথে এবং সেই ইচ্ছা পোষণ করে যে সুযোগ পেলেই হামলা করবে এই এইরকম যারা তাদের সাথে রকমের সম্পর্ক রাখা বাহ্যিকভাবেও না অন্তরঙ্গত প্রশ্নই আসে না এটা এবং এই বিষয় থেকে আমরা হয়তো আমাদের অবস্থান নিতে পারব ইনশাল্লাহ অজ্ঞতার কারণে অনেক অন্যায় এবং অপরাধে আমরা জড়িত হই এই বিষয়টা যে এত বড় এবং এত গুরুতর অন্যায় এটা হয়তো অনেকেই জানেন না যার জন্য কোরআনের আয়াত দিয়ে আমাদের বিজ্ঞ আলোচকগণ উপস্থাপন করেছেন খুব সুন্দর একটা আয়াত উনি উল্লেখ করেছেন মূল কথাটা হলো আমাদেরকে ইসলাম বিজয় করতে হবে যেটা আগে বলেছিলাম তো ইসলামকে বিজয়ী করতে হলে অবশ্যই ইসলাম বিরোধী মতবাদ এবং ইসলাম বিরোধী মতবাদকে যারা ধরে রেখেছে যারা গায়েম করে যারা প্রতিষ্ঠিত করে করে। লালন পালন তাদের পক্ষ অবলম্বন করলে যে ইসলামকে বিজয়ী করা তো দূরের কথা তখন হবে কি ইসলামকে পরাজিত করার ক্ষেত্রে ভূমিকা রাখা হলো এই কারণে ইসলাম ধ্বংসের এটা একটা অপরাধ পরিগণিত আরেকটা বিষয় হলো যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অন্যান্য যত বিষয় আছে ইস্যু আছে যুক্তি আছে এগুলো সব কিছুকে কিন্তু আমাদের ভুলতে হবে আমরা অনেক সময় জাতীয়তাবাদীর দোহাই দিয়ে অনেকে অনেক সময় আমরা বিভিন্ন ধর্ম নিরপেক্ষতার মানে দোহাই দিয়ে অনেক সময় আমরা ভৌগোলিক ভৌগোলিক অবস্থান দেশের কথা বলে পতাকার কথা বলে আমরা যে কাফেরদের সাথে মিশে একাকার হয়ে যাই এটা তো মুসলিম হিসেবে বেঁচে থাকতে হলে আমার পরিচয়টাকে ধ্বংস যদি আমি না করতে চাই তাহলে এই ধরনের অবস্থান থেকে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে দূরে থাকতে হবে আল্লাহ এমনও কথা বলেছেন লা আউলিয়া কুফরা হে ইমান দারগণ তোমরা খবরদার তোমাদের পিতামাতা মাতা বাপ দাদা তোমাদের ভাই বেরাদরদেরকেও অভিভাবক বা বন্ধু আপনজন হিসেবে গ্রহণ করো যদি তারা ইমানের ওপরে কুফরিকেই পছন্দ করে কুফরিকে কুফরি কুফরি মতাদর্শকে সংস্কৃতিকে ইসলাম বিরোধী যত বিষয় আছে যেমন ভাইজান বলেছেন যে অনেক সময় দেখা যায় যে একটা স্লোগান উঠায় পর্দার বিরুদ্ধে তখন তারা নেমে যায় এমন কি আমাদের দেশে মুসলমানের যদি দায়িত্ব হয় ইসলামকে বিজয় করা তার মানে তো কোরআনকে আমাদের সংবিধান করতে হবে আল্লাহর যে নাজিলকৃত বিধান কোরআন এবং সন্ন্যাহ যা দিয়ে আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম এবং মুসলিম খলিফাগণ খেলাফতকালে এই কোরআন এবং সন্ন্যাহ দিয়ে যে তারা দেশ পরিচালনা করেছেন এটাকে এখন তারা বাদ দিয়ে বরং সতর্কতার সাথে এই দুটাকে উপেক্ষা করে কখনো যদি তারা উঠে পড়ে লাগে অবলম্বন করতেছে এগুলো অবশ্যই ইসলাম ভঙ্গের কারণ অজ্ঞতা দিয়ে তো ইসলাম চলতে পারে না অজ্ঞতা দিয়ে জাহিনিয়াত চলবে যেমন চলেছিল আর এই অজ্ঞতা আল্লাহ নিরসন করেছেন অবসান ঘটিয়েছেন জ্ঞানের গ্রন্থ নাজিল করে আল কোরআন ত্যাগ করে যা মনে লাগে তাই যা আমার মস্তিষ্ক থেকে বের হয় সেটাই যদি নিয়ম এবং সেটাকে বিজয়ী করার জন্য আমরা সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করি এটা তো একটা ইসলামের বিরুদ্ধে আয়োজন পরিবেশ আমাকে থাকতে হবে আর সুন্দর পরিবেশকে কোন যারা আল্লাহর সাথে সত্যবাদী ইমানদার বিশ্বাসী তাদের সাথে যখন আমি থাকবো তাদের সাথে বন্ধুত্ব করব। তখন আমার ইমান পরিচর্যা করা সহজ হবে एमक आयार्टी एक आगे सुनल बाबाओ जो इसलमर बिुद्धे थे भाई जदि था तरह सम्पर्क रखते आल्ला कठोर भाव निषेध करा आत्मयन नई धरण अमुसलिमे अहेतुक सम्पर्क गढ़े तोलार चेषा करत्य इसलम दृष्टि नींदनीय तब सामाजिक कारण अथवा एडेमिक कारण सहकर्मी अमुसलिम जदिदी है अथवा सह पार्टी जदि अमुसलिम है प्रतिबी जदिनी अमुस्लिम है तरह सुंदर व्यवहार करते কোন আপত্তি নেই কিন্তু অনেকেই নিজেকে সম্মানিত করার আধুনিক হিসেবে মডার্ন একজন পার্সোনালিটি হিসেবে প্রুভ করার জন্য চেষ্টা করো অথচ আল্লাহ সেটা বলেছেন তুমি অমুসলিমদের সাথে সম্পর্ক করে নিজেকে সম্মানিত করতে চাও বলছেন সকল সম্মানের উৎস আল্লাহ নিজেই সম্মানিত যা করতে চান তিনি সম্মানিত হবেন শুধুমাত্র আমার অমুসলিম অনেক বন্ধু আছেন অথবা সাদা চামড়ার অনেক বন্ধু আছেন এটা দিয়েই আমি যদি প্রমাণ করতে চাই যে হ্যাঁ আমি খুবই আধুনিক আল্লাহর এই ভাষায় আল্লাহ সেটাকে অগ্রাহ্য করেছেন বরং এই ধরনের সম্পর্কের কারণে আল্লাহ সুর মায়েদাত আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হবেন এবং কঠিন তারা নিপতিত নবীকে ভালোবাসেনি মেনে নেই নি সে কি করে আমাকে মেনে নেবে আমি যদি তার অনুসারী আমি যদি তার অনুসারী হয়ে থাকি কখনো সে মানবে না আল্লাহ তালা সেটাই অন্য আয়াতে সুরাবাকাতে সতর্ক করেছেন বিভ্রান্ত করতে পারে যতই বাহ্যিক সম্পর্ক তারা গড়ে তুলুক না কেন কোনো মুসলিম ব্যক্তি কোন মুসলিম সম্প্রদায় কোন মুসলিম রাষ্ট্রের সাথে যেরকম সম্পর্কই তারা বাহ্যত গড়ে তোলার চেষ্টা করুক না কেন ভিতরে তাদের ভিতরে ষড়যন্ত্র লুকিয়ে আছে আল্লা বলছেন কারণ আল্লাহ জানেন তাদের মনোভিত্তি আর ওই তিনি আমাদেরকে সতর্ক করেছেন ব্যক্তি হিসেবে তবে যারা অমুসলিম আছে তাদের সাথে সদ সুন্দর ব্যবহারের ব্যাপারে আপত্তি থাকবে না স্পষ্ট আলোচনার জন্য এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের এখানে সংযোজন করতে হবে সেটা হলো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এরপর যারা এরকম করবে মমিন হয়ে কাফের সাথে বন্ধুত্ব করতেছে যে এরকম করবে আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আল্লাহ তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকে কি করে তারপরে আল্লাহ ইল্লা তবে অবস্থায় অবস্থায় যদি তাদেরকে ভয় করো সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে যদি তাদের সাথে মিশতে হয় তাদেরকে আপাতত বন্ধু গ্রহণ করতে হয় সেটা কিন্তু হবে ইসলামের স্বার্থে ইসলামের বিরুদ্ধে না ইসলামের স্বার্থে অমুসলিমের সাথে আমি বন্ধুত্ব করতে পারি মিশতে পারি যেমন আল্লাহ রসুল সাল্লাম মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের সময় তো তেমন প্রতিরোধের তিনি শিকার হননি সম্মুখীন হননি কিন্তু এই মক্কার যারা কাফের পালিয়ে গেল রসুল সালসাল্লামকে সহজভাবে মেনে নেয় নাই তারা কিন্তু হুনাইনের যুদ্ধে একত্রিত হয়েছিল তখন আল্লাহ রসুল সালাম সফওয়ান বিন ওমাইয়া কাফের তার সহযোগিতা নিয়েছিলেন এই হুনাইনের যুদ্ধে আনার জন্য বা অমুসলিমের সহযোগিতা নেওয়া যেতে পারে এছাড়া ইসলামকে পরাভূত করার জন্য কোনো ক্রমেই কোনো বিজাতীয় বা বেদিনের সাথে কোন অমুসলিমের সঙ্গে सुसम्पर्क वंधुत रखा जातीय हलो सुप्रिय दर्शक श्रोता आजकल अवगत विषयटर उपरे जान सतर्क भावेलते सचेष हई सबाई के दृष्टिभंगी ग्रहण करार आवेदन जानिए आलोचना एखने आज के परिसमाप्त कर সসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাহ্লাহ লহ লাহমদন رسول الله محمد رسول الله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 क्यों ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हल तौहित प्रचार कलिमार आवेदन প্রতি বৃহস্পতিবার সাড়ে এগারো সম্প্রচার সকালে